تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وبالوالدين احسانا وبذل القربى واليتاما والمساكين والجاري ذي القربى والجاري الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا محترم درشকতা বরাবর মত আবারো আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির আমাদের সকলেরই মনের কথা কি করে আমরা শান্তি পাবো শান্তির সমাজ কি করে আসবে আমার পরিবার কি করে শান্তির পরিবার হবে আমার ব্যক্তি জীবন আমার সমস্ত জীবন কি করে শান্তির হবে এই এক কথা সকলের দিলের মধ্যেই আছে সকলে দাবি এটাই অথচ এমন একটি ব্যাপক বিষয় এটার মধ্যে ভুলটাও আমাদের সকলের ব্যাপক শান্তির যে দাবি আমাদের সেই দাবি অনুযায়ী আমরা কাজ করছি কি না শান্তি আমি কোন পথে তালাশ করছি প্রকৃত শান্তি আসলে কোন পথে আমি তো তালাশ করছি শয়তানের দেখানো পথে শান্তি সেটা তো অসম্ভব আমি তো তালাশ করছি আমার নিজের বানানো পথে সেটা অসম্ভব আমি মানুষ আমাকে আমার রব সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন তার মখলুক সম্পর্কে তার সৃষ্টি সম্পর্কে তাদের শান্তি কোন পথে কাজেই রবুল আলমিনের পক্ষ থেকে যে পথ দেখানো হয়েছে যে পথের কথা বলা হয়েছে শান্তি কেবলই সে পথে ভিন্ন কোনো পথে তালাশ করলে হতাশাই আসবে অশান্তি আসবে কারণ সে পথ তো শয়তানের পথ সে পথ আল্লাহর দেখানো পথ নয় সে পথ রসুলের শেখানো পথ নয় আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার প্রতিবেশীর সাথে আমার বনিবনা হচ্ছে না তার সাথে অশান্তির সম্পর্ক আমার আমি কিন্তু চাই তার সাথে আমার শান্তির সম্পর্ক হোক আমার পরিবার এর সাথে সাথে আমার পার্শ্ববর্তী যারা আছে তাদের সাথেও আমার সুসম্পর্ক থাকুক তাহলে সামাজিক জীবনে আমি শান্তি পাব এটা কিন্তু আমাদের প্রত্যাশা প্রায় সকলেরই কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী রবের দেখানো পথে কিন্তু আমি এগোচ্ছি না সেজন্য আমার প্রত্যাশা মুখ থুবড়ে পড়ছে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না রব আলামিন প্রতিবেশী সম্পর্কে আমাকে কি বলছেন রব্বুল আলমিন বলছেন প্রতিবেশীর যে পাওনা আছে যে দায়িত্ব আমি তোমাকে দিয়েছি সেই দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সেই দায়িত্বগুলো আদায় করলেই তোমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি হবে এই প্রতিবেশীর যে শব্দগুলো ক্রায় কীমের এই আয়াতে রব্বুল আলামিন বলেছেন সেই শব্দগুলো হচ্ছে জিল কোরবা জার ই জিল কোরবা ওয়াল জার ইল জুনুব আল জার জিল কোরবা ওল জার এখানে বহু রকমের প্রতিবেশীর কথা বলা হয়েছে শব্দ দুটা হলেও মুফাসিররা এগুলোর ব্যাখ্যায় অনেকগুলোর প্রক্রিয়া অনেক সুর দেখিয়েছেন যে প্রতিবেশী কত ধরনের হতে পারে আলজারদিল কোরবা মানে হচ্ছে নিকট প্রতিবেশী এই নিকট প্রতিবেশী মানিটা কি কোন কোনো মুফাস্সির বলেন নিকট প্রতিবেশী মানি হচ্ছে যিনি তোমার প্রতিবেশী হওয়ার সাথে সাথে তোমার আত্মীয় প্রতিবেশী আবার আত্মীয় এটা এক ব্যাখ্যা নিকট প্রতিবেশী মানে হচ্ছে যিনি তোমার প্রতিবেশী কিন্তু আত্মীয় নয় কিন্তু তার দেয়াল তোমার দেয়াল এক পাশাপাশি বাড়ি নিকট প্রতিবেশীর আরও একটা অর্থ কোন কোনো মুফাস্সির করেছেন সেটা হচ্ছে মুসলিম ও মুসলিমের বিষয় যদি মুসলিম হয় তোমার নিকট প্রতিবেশী কারণ আত্মার দিক থেকে তোমরা কাছাকাছি বিশ্বাসের দিক থেকে তোমরা কাছাকাছি এই জন্যে রব্বুল আলমিন এখানে যে শব্দ বলেছেন কোনো কোন মুফাস্সির বলেছেন নিকট প্রতিবেশী মানেই হচ্ছে মুসলমান তোমার প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে নিকট প্রতিবেশীকে আমরা তিন ধরনের প্রতিবেশী পেলাম এক হচ্ছে নিকট প্রতিবেশীর সাথে সাথে আত্মীয় দ্বিতীয় হচ্ছে নিকট প্রতিবেশী কিন্তু আত্মীয় নয় তৃতীয় হচ্ছে নিকট প্রতিবেশী মুসলমান তারপর আলমিন বলছেন ওয়াল জারিল জুনুব দূরের প্রতিবেশী এই দূরের প্রতিবেশীগুলোর মধ্যেও ঠিক ওই কথাগুলি আসবে দূরের প্রতিবেশী যিনি কাছে থেকেও দূরে মানে আত্মীয় নয় দূরের প্রতিবেশী আক্ষরিক অর্থেই দূরে আপনার ঘর থেকে একটু দূরে তার ঘর গলি একটাই একই গলি দিয়ে আমরা যাতায়াত করি রাস্তা একটাই রকম প্রতিবেশীও হতে পারে অরবুল আলমিন বলেন নিকট প্রতিবেশী আত্মীয় হোক নিকট প্রতিবেশী আত্মীয় না হোক নিকট প্রতিবেশী মুসলমান হোক নিকট প্রতিবেশী অমুসলিম হোক দূরের প্রতিবেশী অনাত্মীয় হোক আত্মীয় হোক যেই হোক যত ধরনের প্রতিবেশী হতে পারে সমস্ত প্রতিবেশীদের হক আদায় করা তোমার কর্তব্য সেই হকগুলো কি সেই হকগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব ইনশা আল্লাহ হাজরত রসুল করিম সাল্লা আলী আসসাল্লাম সে হকগুলো সম্পর্কে বলেছেন কিন্তু এ বিষয় আমরা অত্যন্ত উদাস বিশেষ করে শহরী জীবনে অ্যাপার্টমেন্টের মধ্যে থাকি পাশের ফ্ল্যাটে কি হচ্ছে কিছুই জানি না গ্রামের মধ্যে তুলনামূলক এই বিষয়গুলো কম আপনজনদের জনদের আশেপাশের যারা সবাই মিলে জুলে থাকে সুখে দুঃখে একজন আরেকজনকে পাশে পায় শহরী জিন্দিগি শহরী জীবনে এই বিষয়টা একটু বেশি সমস্যার সৃষ্টি করে মানুষ ক্ষেত্রে মারাত্মক উদাসীন কিন্তু এটা কোনো মুসলমানের কাজ নয় শান্তি আসবে না আমি কখন বিপদে পড়লে যখন পাশের প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক নাই সে আমাকে চিনে না জানে না আমার ওই বিপদে সে আসবে না তখনই তো আমি অশান্তিতে পড়বো কষ্টে পড়বো এইরকম অশান্তিতে যেন না পড়ি কষ্টে না পড়ি সেই জন্যই ইউরবুলা বলেছেন যে সমস্ত প্রতিবেশীদের হক তোমাকে আদায় করতে হবে এই ক্ষেত্রে অমুসলিম প্রতিবেশীর ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমাদের কারো কারো ধারণা যে অমুসলিমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অমুসলিমদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক থাকবে না তাকে অমুসলিম হিসাবে আমি তাকে ভালোবাসবো না এটা তো ঠিক কিন্তু সামাজিক জীবনে যতগুলো দায়িত্ব আমার কাছে আছে সব কিন্তু আদায় করতে হবে আমার দ্বারা যেন অমুসলিম কোনো রকমের কষ্ট না পায় আরেকটু আগ বাড়িয়ে কেউ কেউ তো এমনও মনে করেন যে অমুসলিমের সম্পদ আমার জন্য হালাল নওজবুল্লাহম জাহলি এটা একটা হাস্যকর কথা মুসলিমের দিমা দিমা ইকুম কা রসুল বলেছেন তার রক্ত তোমার রক্ত তার সম্পদ তোমার সম্পদ একই রকম তোমার রক্তের হেফাজত করা যেমন তোমার জন্য জরুরি তারও রক্তের মূল্য আছে সেটাকেও হেফাজত করতে হবে তোমার সম্পদ যেমন তোমার কাছে মূল্যবান তার সম্পদও তোমার কাছে মূল্যবান হওয়া উচিত সেটার মধ্যে কোনো রকমের খেয়ানত করা চলবে না হজরত রসুল করিম সাল্লা আলী আসলাম আমাকে সেই শিক্ষাই দিচ্ছেন যে প্রতিবেশী যেই হোক যে কোনো ধরনের প্রতিবেশী হোক সমস্ত প্রতিবেশীদেরকে তার যে হক তোমার উপর যে জিম্মাদারি সেটা তোমাকে আদায় করতে হবে সে করুক বা না করুক সে আমার ক্ষতি করুক সে আমার হক আদায় না করুক সেটা বিষয় নয় আমরা বারবার এই কথাটা বলছি রব্বুলা আলামিন যে দৃষ্টি দৃষ্টিভঙ্গি আমাকে দিয়েছে লা আলাই তুম তুমি তোমার কর্তব্যের ব্যাপারে সচেতন হও তোমার অধিকার নিয়ে সচেতন হওয়ার দরকার নাই সেটা আমার জিম্মদারি রব্বুল আলমিন বলছেন তুমি তোমার কর্তব্য আদায় করো তোমার অধিকার তোমার যে প্রাপ্য সেটা কি করে আদায় হয় সেটা আমি দেখবো অথচ আমরা সবাই কিন্তু উল্টাটা করছি সবাই নিজের অধিকার নিয়ে সচেতন হচ্ছি নিজের দায়িত্ব কর্তব্য নিয়ে কেউই সচেতন হচ্ছি না প্রিয় বন্ধুগণ এই প্রতিবেশী সম্পর্কে রসুর করিম সাল্লাহু আলী ওসাল্লাম আম্মা জান হজরত আয়সা রদিয়াল্লাহ তাল আনহা এবং আবদুল্লাহিনমর রদিয়াল্লাহ তাল আনহমা এই দুজনই রেওয়ায়ত করেছেন বলেছেন এক পর্যায়ে আমার এমন একটা সম্ভাবনা মনে হল যে মনে হয় যেন মিরাসের হুকুমিনা চলে আসে যেমনি ভাবে কেউ মারা গেলে তার আপনজন যেমন তার সম্পদের ভাগ পায় হজরত জব্রাহিল আলি সাল্লাহসাল্লাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি গুরুত্ব দিচ্ছিলেন আমার আশঙ্কা জাগল নাকি এই হুকুমও চলে আসে যে এক প্রতিবেশী মারা গেলে তার সম্পদের ভাগ তার পাশের প্রতিবেশীও পাবে প্রিয় বন্ধুগণ এ কথা থেকেই চিন্তা করা যায় বোঝা যায় যে একজন প্রতিবেশী কত গুরুত্বপূর্ণ একটা বিষয় অথচ কত অবহেলার সাথে আমরা এই বিষয়টাকে দেখছি কত অবহেলার সাথে দেখছি প্রতিবেশী যে কোনো অবস্থাতেই পড়ুক তার কোন খোঁজ খবর আমি রাখছি না তার ক্ষতি করার জন্যে সব সময় আমি লেগে থাকি অথবা আমার ক্ষতি করার জন্য সে লেগে থাকে সে যাই হোক একই অবস্থা অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া সাত করেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না আজকে আমার অনিষ্ট থেকে আমার কোনো আচরণ কষ্টদায়ক আচরণ কথা কথাবার্তা যে কোনো ব্যাপার এর থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার জন্যে প্রতিবেশীর সাথে সদাচরণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিস থেকে আমরা জানতে পারলাম অথচ আশ্চর্য লক্ষণীয় ব্যাপার আমরা কি প্রতিবেশীর সাথে সে আচরণ করছি নাকি প্রতিনিয়ত প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পাচ্ছে যে কোনো বিষয়ে সে বিষয় আমি বিস্তারিত আসব কত কষ্ট আমরা প্রতিবেশীকে কত ভাবে দিচ্ছি অনেক ক্ষেত্রে আমরা চিন্তাই করছি না চিন্তায় করি না আমি ভাবছি এটা কোনো কষ্টের কোনো ব্যাপার নয় অথচ সেটা কষ্ট সে পাচ্ছে কারণ জান্নাতের দিকে আখেরাতের দিকে আমার দিল নাই অন্তর নাই অথচ আমি শান্তির জীবন কামনা করছি আর তার সিস্টেম সেটা খুঁজছি অন্য কোনো পন্থায় শান্তির পথ খুঁজছি অন্য কোনো রাস্তায় শয়তানের দেখানো পথে মানুষের বানানো পথে অথচ আল্লাহ সুবহান হতে আলার সিদ্ধান্ত আল্লাহর দেখানো পথ বাতলানো পথ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওমের শেখানো পথ কত চমৎকার পথ যেই পথে চলে আমি প্রকৃত অর্থে শান্তির জীবন প্রকৃত অর্থে শান্তির যে ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত করতে পারি আমার জীবনে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে আর সব ক্ষেত্রে যদি এইভাবে শান্তির পরিবেশ কায়েম করা যায় ইনশা আল্লাহ এখানেই শেষ নয় এই শান্তি অব্যাহত থাকবে এই শান্তি কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে জান্নাত পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত এটা চলবে অব্যাহত ভাবে ইনশাআল্লাহ কারণ আমি তো আমার রবের সিস্টেম মতো চলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রবের দিক নির্দেশনা মেনে চলার তৌফিকে এনায়াত করেন প্রিয় বন্ধুগণ এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলব ইনশা আল্লাহ তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। সে পর্যন্ত আবার আসা পর্যন্ত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 what it's all about, why we're here, and so much more. To get answers to your queries, Dekun Islamer Dolpo Bolo Boroburthi Amishthan, Peace TV Banglai As-salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh Rebundugan, shantir shamaaz binir আল্লাহর দিক নির্দেশনা সম্পর্কে আমরা কথা বলছিলাম যেটা আমাদের সকলের প্রত্যাশা সকলের আশা সকলেরই তামান্না সকলেরই কামনা সবাই চাই শান্তির জীবন প্রতিবেশীর সম্পর্কে আমার কি দায়িত্ব শরীয়ত আমার কাঁধে কি দায়িত্ব চাপিয়েছে সে সম্পর্কেই আলোচনা চলছিল প্রতিবেশীর সেই দায়িত্ব যদি আমি পালন করি আদায় করি কর্তব্য যদি আদায় করি তাহলেই ওই প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক হবে আমার সামাজিক জীবন শান্তির হবে এবং আমার আখেরাত শান্তির জীবন অপেক্ষা করছে আখেরাত ইনসা আল্লাহ প্রিয় সাহাবি হজরতলাহ তালান তিনি বর্ণনা করেছেন হকুল প্রতিবেশীর যে হক সেগুলো কি আল্লা রসুল বলেন ইন মারিজাউদ্দাহ প্রতিবেশী যখন অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে তার সেবা শ্রশ্রূষা তার চিকিৎসার সব খোঁজ খবর নিতে হবে সে যদি দরিদ্র হয় ক্ষেত্রে তার চিকিৎসার ব্যবস্থা এর জিম্মাদারি নিজের কাঁধে নিতে হবে আমাদের একটা বাজে প্রবণতা আছে যে প্রতিবেশী যদি প্রভাবশালী হয় প্রতিপত্তি এবং সম্পদশালী হয় তাহলেই আমরা তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি যদি ওই ঝুপড়ির মানুষ হয় বস্তির মানুষ হয় প্রতিবেশী তাহলে তার সাথে সম্পর্ক থাকে না খোঁজখবর থাকে না এর একটা বাজে দিক আছে একটা বাজে উদ্দেশ্য আছে এখানে কারণ হচ্ছে আমি সম্পর্ক তার কাছে রাখি না এই জন্যে যে আমার কোন বিপদের সে কোনো কাজে আসবে আমি ভাবি তাহলে আমি আখরাতকে সামনে নিয়ে প্রতিবেশীর যে দায়িত্ব আমি আদায় করছি না দুনিয়ায় আমার উদ্দেশ্য যে দুনিয়া যার থেকে আমি বিনিময় পাব। এর প্রতিদান পাব তার সাথে আমি সুসম্পর্ক গড়ব কক্ষণ নয় এতে করে শান্তি আসবে না শান্তি আসবে যখন আমার যে কোনো কাজে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকবে আখেরাত উদ্দেশ্য থাকবে এই জন্যে সে যেই হোক ধনী হোক দারিদ্রতায় কষাঘাতে জর্জরিত ব্যক্তি খেতে পায় না ভালো পোশাক পরতে পারে না তাকে ঘৃণার চোখে দেখে তাকে গরিবকে বুকে জড়িয়ে নিয়েছেন ধনী কাউকে পার্থক্য করেন না রসুল করিম সাল আলী ওসাল্লাম তাই ধনী হোক গরিব হোক প্রতিবেশী যখন অসুস্থ হবে রসুল বলেন এটা তোমার হক তার ইয়াদত করা তার সেবা শুশ্রূষা করা চিকিৎসার খবর নেওয়া তাকে সান্তনার বাণী শোনানো এই জাতীয় তার মন শান্ত হয় শান্তি পায় এমন যে কোনো কাজ করা একটু খিদমত করা এগুলা হক একজন প্রতিবেশী উপর সে যেই হোক মুসলমান হোক অমুসলিম হোক যেই হোক তারপর রসুল বলছেন সে যখন মৃত্যুবরণ করবে তখন তার দাফন কাফনের ব্যবস্থা করা এটা একজন মুসলমানের জন্য জরুরি বিষয় যেই পরিবারের মানুষ মারা যায় তারা হতাশ থাকে তাদের এই সমস্ত বিষয়গুলো তাদের খেয়াল থাকে না অনেক সময় এগুলো অনেক ক্ষেত্রে কষ্টের বিষয় হয়ে যায় এই এই দায়িত্বটা প্রতিবেশী নিজের কাজে নিয়ে নেওয়া উচিত এই ক্ষেত্রে আরও একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হজরত জাফর আতদি আল্লাহু তালান যখন মু তার ইন্তকাল করেন শাহাদত বরণ করেন আল্লসুল সাল আলি ও্লাম সাহাব একরামকে বলেছিলেন তোমরা জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ তাদের এমন এক অবস্থা আজকে যে খাবারের চিন্তা তাদের করার সুযোগ নাই। এই কাজটাও আমরা করব প্রতিবেশীর ক্ষেত্রে যখন কারো ঘরে কেউ মারা যাবে ওই ঘরে রান্না না। এগুলো সব কিছুর দায়িত্ব আমরা নিয়ে নেব তার খাবার দাবারের ব্যবস্থা আমরা করব কারণ এই অশান্ত মানুষগুলো এই দুঃখ কষ্টের মধ্যে পড়া মানুষগুলো এই ক্ষেত্রে খেয়াল করার কোনো সুযোগ তাদের হয়তো নাই থাকবে না তারা ক্ষুদায়ও কষ্ট পাবে এটা যেন না হয় এটা আমরা লক্ষ্য রাখবো ইনশা আল্লাহ প্রতিবেশীর আরো একটি হক সম্পর্কে রসুল করিম সাল্লাম সে যদি কোনো বিপদে পরে তোমার কাছে যে ব্যক্তি আল্লাহ কে হাসানা দিবে আল্লাহ তাকে বহুগুণ বাড়াই দিবেন প্রিয় বন্ধুগন আল্লাহকে করার মানিটা কি আল্লাহ কি অভাবগ্রস্ত যে বান্দার করস্তার দরকার আসলে না আল্লাহ বলছেন যে আমার পক্ষে আমার বান্দাকে যারা করজ দিবে ঋণ দিবে এটা অনেক বড় স্বভাবের কাজ তবে প্রশ্ন আসবে যে দান করাকে রব্বুল আলামিন করজ দিয়ে কেন বললেন আল্লাহ তো বলতে চাচ্ছেন যখন দান করবে দানকে করজ কেন বললেন রবুলা আলামিন, দানকে করজ এই জন্যই বলেছেন করজ যেমন মানুষ নিলে আবার ফেরত দেয় রবুল আলমিন বলতে চাচ্ছেন আমার রাস্তায় যারা দান করবে এটা করজের মতো আমি আবার অবশ্যই সেটা রিটার্ন দিব যাই হোক করজ এক বড় এ বাদা করজে হাসান এক বড় এ বাদা এটা আমরা দিব। সে চাইলেই দিব যখন সে বিপদগ্রস্ত হয় অভাবগ্রস্ত হয় আমার সাধ্য মতো সামর্থ্য মতো আমার যদি ক্ষমতা থাকে আমি দিব না হয় তার সাথে সুন্দরভাবে তাকে ফিরিয়ে দিব বুঝিয়ে সুজিয়ে। কাজেই প্রতিবেশীর মুসিবত দেখে বিপদ দেখে যেন আমি আনন্দে আত্মহারা না হয়ে যাই আমি যেন খুশি না হয়ে যাক এবার ধরা পড়েছে এমন কথা যেন আমি না বলি বরং প্রতিবেশীর এই দিকগুলো আমি লক্ষ্য রাখব ইনশা আল্লাহ তালা তবেই না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করছি কথা বলা যাবে ভাবা যাবে রসুলের সাফা হাতের আশা করা যাবে ইনশাল্লাহ তারপর রসুল যেটা বলছেন বিনা তোমার বাড়িকে এমন উঁচু করো যাতে করে বাতাস বন্ধ হয়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাড়ি করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখি না আমার বাড়িটা এমন ভাবে যেন না করি যেন আমার প্রতিবেশী পেছনে পড়ে যায় এমনভাবে পেছনে পড়ে যে তার রাস্তা বন্ধ তার রাস্তা বন্ধ আমি রাস্তা বন্ধ করে দেই। আমি তার চলাচলের পথ বন্ধ করে দিই বাতাস আসার পথ বন্ধ করে দিই অথচ রসুল বলছেন হাত্তা হাত সুদারি হোক তার বাতাসকে বন্ধ করার মতো এমন অবস্থায় তুমি করো না এটা তো শহরের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না অনেক ক্ষেত্রে কিছু করারও থাকে না অনেক ক্ষেত্রে গ্রামের মানুষ যারা তাদের উদ্দেশ্যে আমরা বলবো অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়ে খুব উদাসীন থাকি আমি বাড়ি করি অনেক দূরে কিন্তু আমি বাথরুমটা নিয়ে করি আমার প্রতিবেশীর ঠিক সীমানার মধ্যে নিয়ে কেন এটা কেন হচ্ছে আমার ওই ভাথরুমের দুর্গন্ধ আমার জন্য যেমন ক্ষতিকর আমার জন্য যেমন কষ্টের আমার প্রতিবেশীর জন্য কি কষ্টের হবে না এই লড়াই হয় মারামারি হয় ঝগড়া হয় আপোষের মধ্যে সম্পর্ক নষ্ট হয় কেন হয় এটা কারণ আমি মোহাম্মদ রসুল্লা সাল আলী ওসাল্লামের ওই কথাকে ফলো করি নাই অনুসরণ করি নাই মানি নাই যে তোমার বাড়ি তুমি এমনভাবে তৈরি করো না যাতে করে তোমার প্রতিবেশীর বাতা আটকে যায় প্রতিবেশী কষ্ট পায় এমন বাড়ি তৈরি করা যাবে না বাড়িকে এমনভাবে করা যাবে না এটা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসালামের কথা ক্ষেত্রে আমরা আরও একটা ব্যাপারও বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার পাশের দোকান যারা ব্যবসা করেন আমার পাশের প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারাও কিন্তু আমার প্রতিবেশী আমার দোকানের সামনে অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি এগুলো নিয়ে পাশের দোকানদারদের সাথে আপোষের মধ্যে লড়াই ঝগড়া হয় মার্কেটের মধ্যে ঝগড়া হয় এক মার্কেটের সাথে আরেক মার্কেটের ঝগড়া হয় সামান্য ছোটকারও বিষয় নিয়ে কী সেগুলো সামনে জিনিসপত্র রাখা নিয়ে আমি এমন জায়গায় কোনো জিনিস রাখবো না যেটা আমার পাশের দোকানের মানুষের কষ্ট হয় আমার কারণে আমার তার কষ্ট হয় আমার কারণে তার কাস্টমারের যাতায়াত কষ্ট হয় কাস্টমারের যাতায়াতের মুখ আমি বন্ধ করে দিলাম আমার রিজিকের মালিক তো আমি নয় তার রিজিকের মালিক তো আমি নয় আমি নই যে একটা কিছু রেখে দিলেই কাস্টমার সেখানে যাবে না তিনি না খেয়ে মারা যাবেন ব্যাপারটা কি এমন তাহলে আমি আল্লাহকে রজ্জাক হওয়ার ব্যাপারে চ্যালেঞ্জ করছি নাউজবুল্লাহ আমি রাজ্ক রিজিক আমি দেই না অসম্ভব আমার পক্ষে কারোর ইজিক আটকানোর ক্ষমতা নাই এই সমস্ত ফালতু কাজ করে আপোষের সম্পর্কটা নষ্ট না করা এগুলো খুব খেয়াল করবো ইনশা আল্লাহ তা আমার কোনো কারণে অনেক সময় ঝাড়ু দিয়ে ওই ঝাড়ুর ময়লা পাশের মানুষের জায়গায় নিয়ে ফেলি এটা করার কারণেই তো আপসের মধ্যে লড়াই হয় ঝগড়া হয় এগুলো না করি অনেক সময় আমরা নালা দিই ঘরের ছাদের উপরে পানি সরার জন্য ওই ঘরে ওই নালা ওই পাইপ আমি পাশের বাড়ির উপরে নিয়ে ফলাই তার কষ্ট হয় সম্পর্ক নষ্ট হবে ঝগড়া হবে আমি বাড়ি করব যা বিন্দু মাত্র কষ্ট না হয় এটা একজন মোমিনের সারা জিন্দিক উদ্দেশ্য থাকা উচিত তার দিলের মধ্যে অনুভূতি থাকা উচিত যে আমার কোনো কথায় আমার কোনো কাজে আমার কেউ যেন কোনো কষ্ট না পায় তো বলেছেন আমার করণীয় করা উচিত প্রতিবেশী হিসাবে সেটা তো আরো বেশি করা দরকার প্রিয় বন্ধুগণ এরপর আল্লাহ রসুল সাল আলি আরো একটা চমৎকার কথা বলেছেন প্রতিবেশীর হক সম্পর্কে রসুল বলেন পাশের মানুষটাকে দাও সম্পর্ক সুন্দর করার জন্য মোহাম্মদুর রসুল আলী আসালামের কত চমৎকার দিক নির্দেশনা আমরা ফলো করছি না বলেই আমাদের এই পারস্পরিক সম্পর্কগুলো এই এইরকম খারাপ সম্পর্ক হিসাবে সামনে আসছে এরকম তিক্ত সম্পর্ক কেন হচ্ছে এই জন্যই হচ্ছে যে মুহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কোনো কথা কোনো কাজ আমরা ফলো করছি না প্রিয় বন্ধুগণ এই বিষয়টা যদি একটু লক্ষ্য রাখি একটু চিন্তা করলে বোঝা যাবে যে একটু তরকারি দিলে একটু পাশের ঘরে একটু তরকারি পাঠালে কী হবে কি হবে কিছুই হবে না আমারও কোনো ক্ষতি হবে না তারও খুব একটা কিছু হয়ে যাবে তা না কিন্তু পারস্পরিক যে সম্পর্কটা চমৎকার হল বিশেষ করে রমজান আল মুবারকের মধ্যে আমরা ইফতার পাঠাই এই আমলটা করতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে রসুলের এই সমস্ত কাজগুলোর যে দিক নির্দেশনা আছে প্রতিবেশী সম্পর্কে এগুলো যথাযথ ভাবে আদায় করার তৌফিক সমাজ শান্তিপূর্ণ সমাজ হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরো একটি এই জাতীয় বিষয়ে কথা বলার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম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 লকার আপনার সম্পদ কে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয় আপনার সম্পদ থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকায়াত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই কোয়াড্রানোট আটচল্লিশ এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বাহান্ন এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার बी आई सी कॉड आई बीओ बी जिश टाक पाठिएमेल कर समाधान निकट मनोन दिन इत क्रमोधी खेलान जमीन আব্দুল রাজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে ममिने दायित जाना जन्म आकीदा आज रत आठटे पुन सम्प्रचार सकाल साढ़े छेटी बांगल्